Assalamu alaikum warahmatullahi wabarakatuh Inna alhamdulillah Na'maduhu wa nasta'inuhu wa nasta'qfiruhu wa na'udhu billahi min shurur anfasina wa min sayyiyyati amalina Min yehadihillahu falamudillalah wa min yudlil falahadiyalah পরে আজ আর তার জমা আমাদের ধারাবাহিক আলোচনা সম্পর্কে চলে আসছে সার্ভসন্না থেকে আজকে ব্যতিক্রম মানহাজের বিশেষ একটি আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা তা হচ্ছে সৈয়দ কোত নামক प्रमानित तैक फिर आकी छोटा क्षेत्र अविचार करी सूतरा বরাত দিয়ে রেফারেন্স দি আজকে দু চারটি কথা আলোচনা করব যাতে আমরা সতর্ক থাকি এই তাকফিরি মানহাজ থেকে এবং তকফির মানহাজের যে সব লেখক অথবা লিখনী অথবা বক্তা যারা আছে যে কোনো ভাষাভাষী হোক আর সৈয়দ কতুবের যদিও তিনি একজন আরবিয়ান কিন্তু তার প্রভাব ভারত বাংলাদেশে আছে বিশেষ একটি দলের ওপর হচ্ছে যারা জামাত ইসলামী মৌদুদির জামাত তাদের ওপর তাদের কাছে সৈয়দ কতুব আর আবুল আলা মৌদুদের মতো ইসলামের খাদেম আর পৃথিবীতে কেউ নেই তো যারা এমন গুমরাহির ওপর ছিল তাদের সম্পর্কে তাদের যে এইরকম অবাস্তব ধারণা সুতরাং তার খণ্ডন এবং সে সম্পর্কে বিষয়টি স্পষ্ট করা অত্যন্ত জরুরি মনে করছে সৈয়দ কতুব সম্পর্কে তার অন্য কোন দিক নিয়ে আলোচনা না করে আজকে শুধু বলব যে সৈয়দ কুতুব একজন তাকে ফিরি ছিলেন তাকে ফির কাকে বলে তাকে ফির মানে কাফের বলে আখ্যায়িত করা তাফের ফির মানে কাফের বলে আখ্যায়িত করা फिर का बला है जे व्यक्ति मुसलिम दे मुसलिमे तरफ पापर कारण स्तर मुसलिम से शासक गोष्ठी हक अथवा सरकार जरा कर्मचारी अफिस अदालत बड़ बड़ पदे जा অথবা সাধারণ জনগণ হোক আর বিশেষ করে শাসক সম্পর্কে কাবিরা গুনার কারণে তাদের ফির করা মানে কাফের বলে আখ্যায়িত করা যে অমুক সরকার কাফের হ্যাঁ অমুক নেতা কাঁফের ज तफिर तक मुस्लिम भ्रांत आकदा खारिजी दे आकदा मन हज जरा इसलाम और मुसलिम बिुद्धे अस्त्र धारण कर बार ধ্বংসাত্মক এটা বুঝতে হবে না হলে বুঝবেন না কাফের দিল। কাফের তো আমাদেরকে যেই সেই বলছে কিন্তু কাফের বলে দেওয়াটা এত সহজ কথা নয় যাকে কাফের বললেন সে মুসলিম আল্লাহর কাছে সে কাফের নয় আর আপনি কাফের বললেন এটা তো একটা অপরাধ আছেই जख क्यक्ति के अथवा शासक के सरकार के नेता के যখন কাফের বললেন তখন তার মানে যে সে জন্মসূত্রে মুসলিম ছিল কাফের তার মানে সে মুরতান ঠিক না সে কি মুরতান তাহলে তার উপর আপনি কাফের বলার কারণে হুকুম লাগিয়ে দিলেন যে তার রক্ত হালাল তার রক্ত কি বাহ ইসতে তাকে খুন করা হালাল বরং অজিব একটা মুসলিমকে এই কাফের ফতুয়া দেওয়ার জন্য তাকে খুন করা কি করে দিলেন এর কুপ্রভাবেয়ার এই খারেজ আকিদমানুপ্রভাব হচ্ছে যে এই সরকার যেহেতু কাফের সুতরাং তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বের হইতে হবে আর তাদেরকে ক্ষমতা এমন এক অশান্তি সৃষ্টি করলেন যে এর মাধ্যমে কখনো শান্তি প্রতিষ্ঠা হয়নি চোদ্দশো বছরের ইতিহাসে যতগুলি ঘটনা ঘটেছে খরুজের মানে সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বের হওয়ার বিদ্রোহ ঘোষণা করার বিপ্লব ঘটাবার চেষ্টা করার যতই ভালো ভালো লোকেরা করে থাকুক না কেন একটা হরুচ করেছে জাতির সর্বনাশ হয়েছে দেশের সর্বনাশ হয়েছে দেশের শান্তির জায়গায় অশান্তি বিরাজ করেছে নিরাপত্তার জায়গায় নিরাপত্তা হীনতা নিরাপত্তা নাই জনগনের নারী শিশুর ধন সম্পদের এবং দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে এর বাস্তব আগের যুগের কিস্তা কাহিনী শোনাবার দরকার নেই বাস্তব দেখতে চান যে আরব বসন্তের নামে লিভিয়া থেকে গাদ্দাফের মতো যে পাপিস্টকে যে হত্যা করলো আর তারপরে সেখানে মনে করলো শান্তি কায় শান্তি কায় হয়েছে সেই পাপিস্ট শাসকের যুগে যতটা নিরাপত্তা ছিল আজকাল কোনো নিরাপত্তা নেই অন্যান্য জাতি যে কাফের শক্তিগুলি আছে সেগুলি এই সুযোগই থাকে যে মুসলিমদেরকে লড়িয়ে দাও আর এর মাধ্যমে কমজোর করে দাও আর সেই দেশগুলিকে কমজোর মানে গোলাম বানাও যাই সুতরাং কাফের শক্তিগুলি চাই বহিরাগত যেগুলো কাফের তারা চায় যে মুসলিম দেশে এইরকম বিদ্রোহ হোক আর বিপ্লব ঘটাক আর খুন খারাবি হোক শান্তি চায় মুসলিমদেরকে শান্তি থাকতে চায়টা ওখানে থাকতে চায় তাহলে এই তাকফিরি ফতুয়া সৈয়দে কতুবের এবং এইরকমই তাকফিরি হচ্ছে আকিদ মানহাজ হচ্ছে জামাতে ইসলামে তাকফিরি মানহাজ হচ্ছে আপনার ইফয়ানিদের কারণ এখওয়ানিদের बड़ एक नेता एम सद फिर मुसलिम जो मुसलिम का जंगीज मुसलिम दे ब्लस्टिंग कर सरकार काफे सरकार जत कर्मचारी का रास्ता घाटे बम पे तेष्टी टाइम डिस्ट्रिक्ट बम पे रेखी दिल क्यों जो आल्लिक ना आल्ला मानी ने आल्लाश् बड़ बड़ जें करुक खुन करुक ख लोक फेसबुके गूर्ख जहिल इसलम बुझे ना ना, ना हम एक गल जहिल आवेगी মনের খেলা হয়েছে কাফের বলে আরেকটা হচ্ছে যে আবেগের নয় হ্যাঁ বিবেক বুদ্ধি আছে কিন্তু কি সে চরমপন্থী সুতরাং এই খারেজি মানহাজ থেকে তা ফির মানহাজ থেকে সতর্ক সাবধান নিজেরাও থাকবেন এবং জাতিকে সতর্ক সাবধান করবেন এই উদ্দেশ্যে এই কথাগুলি বলার সৈয়দ কুত মুসলিম বিশ্বের সাধারণ জনগণ সর্বস্তরের জনগণকে আমভাবে ঢালাহাড়ি কাফের বলে আখ্যায়িত করেছেন এমনকি মেনারাতে আজান দিচ্ছে মসজিদের তাদেরকে ছাড়েনি এই আজানে কি হবে আজান দিল আর দেশে মানবরুচিত বিধান চলছে সুতরাং কাফের কত বড় ধৃষ্টতা উক্তিগুলি শুনে নিজের ভাষায় না শুনে তার ভাষায় শোনায় বলেছিলাম যে জামাত ইসলামীরা দুটো তফসিরের কথা বলেছেন তফিবুল আলী কোরআন শুনেছেন বক্তব্যে জি বাঙালি জাতিকে জামাতি বানিয়ে ফেলেছে এই সাহিদ সাহেবের বক্তব্যে এই জন্য সাহেবের ভুল ধরাটা ফরজ ছিল ना हम गुमराह जी तो रकम फिर जार्लाम चाहिए बड़ा तो, तो थे तो जेल कुरान द्वित खंड एक हजार सत्तान खस्टाई तो बोल जेलाल कुरानी এবং মানবরচিত ধর্ম কর্মের জল দিকে ফিরে চলে গেছে ও নাকতাতলা এবং লাহিল্লাহ থেকে বিমুখ হয়ে গেছে লাহ থেকে ফিরে গেছে কি জন্য মানুষের পূজা করার কারণে এবং মানবরোচিত বিধানের যে অবিচার রাজ কায়েম হয়েছে সেজন্য লাই আহিল্লাল্লাহ থেকে ফিরে গেছে লাই আহিল্লা নেই এরা তারা মুরতাদ হয়ে গেছে এই লাইহিল কি কাজে আসবে এই কোন কাজে আসবে না আর এই আর এই রকম যারা লেখক রয়েছে জামাতে আর ইসলামীদের তাদের পড়েও পড়েই আমাদের সমাজের বেশ কিছু বক্তা আছে তারা বলে যে এই তৌহিদ আলোচনা করে লাভ কি শুনেছেন না করতেই কথা আসলো সৌদি আরবে তৌহিদ তৌহিদ করছেন এই তৌহিদের আলোচনা করে লাভ কি যদি শহীদ মিনারে ফুল দেয় তো মানে শহীদ মিনারে ফুল দেয় যদি তাহলে আপনি কাফের বলে দেবেন নাকি হ্যাঁ ওটাকে মূর্তি আর মূর্তি হল ওখানে শেষ করছে না ফুল দিচ্ছে আরে মাজারে কেউ যদি চাদর চড়ায় মাজার ও যদি কেউ ফুল দেয় আর যদি না মনে করে যে এই মাজার আমার উপকার করতে পারে আমি শ্রদ্ধার জন্য শহীদ মেনারে এরা আমার উপকার করতে পারবে এর থেকে আমি কিছু পাব উদ্ধার করতে পারে বালামর্শ দূর করতে পারবে বরং এরা আমাদের শ্রদ্ধা বাজানো এদের কি করলাম শ্রদ্ধাঞ্জলি দিলাম বেদাত এই কথা বলতে গিয়ে আরো বলছেন ওই পৃষ্ঠাতেই এমন কি সারা পৃথিবীর পূর্ব পশ্চিমে যারা মেনারাতে বারবার করে আজান দিচ্ছে তারাও বাস্তবতা নেই ও হা ওসমানি বলছে যে এরা যারা এলাই আহিল্লা পড়ছে আজান দিচ্ছে তারা কেমন সবচেয়ে কঠিন আজাবে সম্মুখীন হবে এবং সবচেয়ে বড় গুণাগার দিয়েছে যেহেতু তারা আল্লাহ দিনে ছিল জন্মসূত্রে ইসলামী ছিল আর ফিরে গেছে কি করলো সব জনগণ দেশবাসী কি করলো দিল বানিয়ে সব কাফে বানিয়ে দিলি আরবিতে খুব স্ট্যান্ডার্ড আরবি ভাষায় লেখা আছে কারণ সাহিত্যিক লোক ছিল আরবি তাদের মাতৃভাষা তারপরে ভাষার পণ্ডিত ছিল কিতাবের নাম হচ্ছে মাল এম ফারিফ দেশে বই পাওয়া যায় বলছেন যে জাহিলি সমাজের অন্তর্ভুক্ত হবে সব সমাজের লোকেরা যারা মনে করে ধারণা করে যে তারা মুসলিম देवीवी के उपास्य बोले না জন্য নয় যে আল্লাহ ছাড়া কাউকে এলা অকস্মী তোকাদম শাহিয়াল আর এই জন্য নয় যে কিছু এবাদত যেগুলো হচ্ছে অন্তর্ভুক্ত কেন্লা মানব জীবন নেই রাষ্ট্রীয় ক্ষেত্রে হায়াত জি মানব জীবনে বা রাষ্ট্রীয় জীবনে তারা আল্লাহর গোলামি পেশ করছে না মানবিত আইন দিয়ে দেশ চালাচ্ছে সেজন্য আর সেই আইন তারা মানছে সুতরাং তারা কি মুস্তাম জাহিলি জাহিলি সমাজ ঢালাহারে জাহিলি সমাজ বলা মুসলিম সমাজকে এটা এক নম্বর ফির কা বলে আখ্যায়িত করা আপনি মুসলিম সমাজ বলে জাহিলি সমাজ मक्कार जाहिलियतर जुगर मतलब समाज बना मैं समझ एक जहिली मैं कारण अथवा गुणार कारण स्वभावर कारण तारे एक जाहिलियत रही भिन्न कथा जेमन जतियतार प्रकाश जो पेल তুমি কাফের হয়ে আছো তুমি এমন মানুষ তোমার মধ্যে একটা জাহিলিয়াতের খারাপ চরিত্র রয়েছে যারা সমাজ হচ্ছে জাহিল সমাজ দেশ হচ্ছে সব জাহিলিয়াতে ভরে গেছে তের নম্বর চোদ্দশো বেরানব্বই পৃষ্ঠা জেলাল আল্লাহর জন্য হাকে প্রতিষ্ঠা যদি না করে মানে তহিদুল হাকিমিয়া আল্লাহর হুকুম চলবে এটা যদি বাস্তবায়িত না করে মানুষের কিছু আইন কানুনদের দেশ চালাচ্ছে এবং সেগুলো মানছে আনুগত্য করছে যে কোনো স্থানে হোক না কেন যে কোনো সময় হোক না কেন যে কোনো কালে হোম মুসরে এরা হচ্ছে মুশরেক তাহলে মানবরচিত বিধান দিয়ে যদি দেশ পরিচালনা করে তো ঢালাহার কি বলল মুশরেক অথচ ঢালাহার মুশরেক নয় কেউ যদি বলে যে কোরআনের আইনের চাইতে আমাদের দেশের মানবরচিত আইন ভালো বা পশ্চিম আইন ভালো তখন কাফের কেউ যদি বলে যে কোরআনের সমান মানহাজের পার্থক্য এটা অনেকে কিন্তু বুঝে না আমরা পারছি না হ্যাঁ দেশের লোক চাই না হ্যাঁ দেশের সিংহবাগ লোক চাই না যেমন দেশবাসী চায় তেমন চালাই তারপরে বহিরাগত চাপে আছি হ্যাঁ তারাও এটা করতে দেবে না যে হ্যাঁ না বলবেন ফাঁসে গুন কি বলা ভাই অমালাহা ফাঁসে তখন ফাঁসে ফিট করা হবে এই আল্লাহ শুধু ঢালারে কাফে বলেনি এক যেই কাফের বলেছে আরেক জায়গায় ফাঁসে আরেক জায়গায় জালে বলেছে। কখনো জালেম কখনো কাফের কখনো ঢালাহারে নয় কোরআনের আদর্শ ঢালাহারে নয় আর এদের আদর্শ হচ্ছে ঢালাহারে মুে তারা এই শির থেকে বেরোতে পারবে না বা তাদেরকে বের করতে পারবে না তাদের এই আকিদা বিশ্বাস যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই বললে এই কুফরি সির্ক থেকে বেরোবে না মুসরি থাকবেন শুধু বিশ্বাস করলে হবে না তারপরেও এই শিরকুফরি থেকে বেরোতে পারবে না মুশ্রেফে থেকে যাবে কারণ তৌহিদুল হাকেমায় করতে পারেনিদাহ আল্লাহর হুকুম কায়ম করতে পারেনি হুকুমাতন করতে পারেনি সুতরাং কাভেল এ হচ্ছে একটা ক্ষীরি মানহা জামাতিদের এই সৈয়দ কত হচ্ছে তাদের বড় গুরু পাঁচ নম্বরে জেলালুল চতুর্থ খণ্ড तेत्रीस पिस्टाई पीना छुगत्य करा कि प्रकाश अच्छा क्यों जदिख আপনাদের আর কিন্তু কি বলছে আল্লাহ ছাড়া অন্যের যদি আনুগত্য করেন আল্লাহ নাফারমানি করে তাহলে তাকালিদ কোন প্রথার ক্ষেত্রে কারো অন্ধ অনুকরণ ক্ষেত্রে অন্ধ অনুকরণ অথবা তাকালিদ বলা হয় ট্রেডিশন যেগুলো প্রথা ওয়াজ রয়েছে রস্মরবাজে যদি ইসলাম বিরোধী কোন রস্মা রবাজ পালন করে তাহলে বড় শির হয়ে গেল তাহলে বিবাহ সাদীতে মুসলিমদের বলেন যে ভারত বাংলাদেশ হয়ে যাবে নাকি না ফাঁসে গুনাগর বলবেন বলছেন যেমন আয়াদ ওস বলছেন যে এমন উৎসব বা এমন কোন অনুষ্ঠান উৎসব বা অনুষ্ঠান যেগুলি মানব রচিত মানুষরা চালু করেছে আল্লাহ চালু করেননি ঈদুল ফিতর ঈদুল আজহা আল্লাহ আর এখন হ্যাঁ স্বাধীনতা দিবস হ্যাঁ বিজয় দিবস ভাষা দিবস এই যে দিবস গুলি চালু করেছে মানুষরা চালু করেছে না এই চালু করার কারণ কি হয়ে যাবে হ্যাঁ যত অপরাধ হচ্ছে কবিরাগুনা হচ্ছে তার কারণে কি হয়ে যাচ্ছে তারপরে বলছেন যে কোন ফ্যাশনের ক্ষেত্রে লেবাস পোশাকের ক্ষেত্রে ঘোরাফেরা করে তাহলে কি হয়ে যাবে স্পষ্ট প্রকাশ্য সির হয়ে যাবে ঢালাহার্লাহে আল্লাহ সরিয়ে বলা হয়েছে ঢাকতে হবে কিন্তু তাদের আইন কানুন বলছে না এটা ঢাকা চলবে না যেমন বেশ কিছু স্কুলে আজকাল ইসলাম বিরোধিতা করে কি করছে তারা যে মাথায় কি রাখতে পারবে না মাথা ঢাকতে পারবে না অথবা চেহারা ঢাকতে পারবে না ইসলাম বলছে যে মাথা ঢাকতে হবে মহিলাদের চেহারা ঢাকা ইত্তেলাফ থাকলো সঠিক হয়েছে চেহারা ঢাকা অজীব কেউ যদি চেহারা ঢাকতে না দেয় মাথা ঢাকতে না দেয় অবশ্য কিন্তু কি বলছে এগুলো হচ্ছে আর একটি বা দুটি অক্টিশন বলছেন জেলাল দুই হাজার একশো বাইশ পৃষ্ঠা চতুর্থ খন্ড বলছে ইহসাদ আলাহাত মুসলিমা বলছেন যে ভূপৃষ্ঠে পৃথিবীতে কোন মুসলিম দেশ রাহমতুলের আগে যখন এখানে ইসলাম আরো ভালো ছিল মাসা আল্লাহ তোমার সেই যুগে লিখছে যে পৃথিবীতে কোনো ইসলাম রাষ্ট্র নেই ওয়ালামুজ তোমার মুসলিম কোন মুসলিম সোসাইটি নেই সমাজ নেই কোন মুসলিম সমাজ নেই ইসলামিক দেশ বলে না সিরকুফরিতে ভরা মাজার পোজা সবচেয়ে বেশি ইরানের তারপর ইসলাম রাষ্ট্র এদের কাছে রাফেজিদের বন্ধু এই জামাতের ইহওয়ানিদের কাছে সৌদি আরবে একটা বেদাৎ পর্যন্ত নেই দূরের কথা না দরগা পূজা না দর্গা পূজা না কোনো আস্থানা রয়েছে না কোনো গাছ পূজা তারপর যে পৃথিবীতে কোন ইসলামী দেশ নেই যেখানে আল্লাহ শরীয়ত আছে অলফিক ইসলামী ফিকা আছে অথচ সৌদি আরবে যদি কোর্টে মহাকামায় যান বড় বড় দাড়ি নিয়ে কাজী সাহেবেরা বসে আছে সরিয়া পড়ে আর কোরআন সন্ন্যাদি বিচার করেছে তারপরে ইসলামী দেশ নেই করছে চিন্তা করেন এর জাতিকে তোমরা ভীত সন্ত্রস্ত ফের জুলাচারে সুতরাং তোমরা তোমাদের বাড়ি কে কিবলা বানাও মানে বাড়িতে ঘরে লুকিয়ে লুকিয়ে তোমরা সলা করা বলছেন আলাদা হয়ে যেতে হবে আলাদা হয়ে যেতে হবে সেগুলি কি বুঝাতে চাইছেন আলমা শাহজিদ মসজিদ হচ্ছে জাহেলিয়াতের উপাসনালয় যেই দেশে ইসলামী শাসন নেই সেই দেশের হচ্ছে আরবাতুল মুসলিমা যে মুসলিম লোকেরা রয়েছে সমাজে মানে তাদের দলের লোকেরা এখয়ানি জমাতি ওরা হচ্ছে পাক্কা মুসলিম ওদের কাছে এই মুসলিম দলের লোকেরা তারা নিজের বাড়িকে বাড়িতে করবে আর এর মাধ্যমে সম্পর্কহীন এই হলো বক্তব্য তাহলে এখান থেকে বুঝতে পেরেছেন যে ইত্যাক ফিরি চিন্তা চেতনা যে আজকে মুসলিম বিশ্বে বিরাজ করছে ব্যাপক ভয়ঙ্কর আকার ধারণ করেছে মসজিদ এবং শাসকদের কিভাবে নব্য খারিজি তৈরি করেছে এ সাইয়েদ কৌতুব আর কেন মুসলিম দেশে সবচেয়ে বেশি মুসলিম মুসলিমের হাতে খুন হচ্ছে জঙ্গিমদের ছিলাম মসজিদে জমা পড়তে যাওয়া যায় না মসজিদে জামাজ পড়তে গেলে কখন যে হামলা হয়ে যায় ছিল না ছিল না এক সময় কিন্তু ইরানে তো কখন এটা হয় নাই হ্যাঁ আপনার ইসরায়েলের তো কোনোদিন কিছুই করেনি তারা কেন তাহলে কার খেদ মতে কার হচ্ছে হালাল কেন মনে করা হচ্ছে এখান বুঝতে পারবেন যে মসজিদে কেন বম করা হচ্ছে এখান থেকে বুঝতে পারবেন বাপ একদিকে ছেলে একদিকে ছেলে বাপের বিরুদ্ধে ফোত দিচ্ছে যে ও তো কাফের নাস্তিক জি এদেরকে মুসলিমও মনে করে না মুসলিম মনে করেনা যেন শেখ সাল হাফজাউল্লা তালা সম্পর্কে এক খুব জামাতে লিখছে যে এ বলছে যে নালে নিন ওটা তো এর সালফদের কথা কিন্তু বলছে এলা এলা এবাদ হ্যাঁ এলা ইবাদাতিল কবুরে যে নালে নুখরেজা মিন এ বাদাতিল কবুরে এলা এবাদাতে আউলিয়াউলুর এই বাক্যটা ইন্টারনেটে আজকাল ছড়িয়েছে ফেসবুকে ছড়িয়ে আছে আরবি আর এই আকিদা বিশ্বাস ধারণ করে রয়েছে পোষণ করছে জামাথিরা এখন সারা পৃথিবী এরাই হল নব্বারিজি আল্লাহরুল আলমিন এই সমস্ত ফিতনা থেকে মুসলিম জাতিকে বেঁচে থাকার তৌফিক দান করেন মুসলিম জাতিকে এখনো এই বিষয়গুলি বুঝে এদের থেকে এদের অনিষ্ট থেকে সতর্ক সাবধান থাকার তৌফিক দান করেন ও সাল্লুসাল আলা নবীনা মোহাম্মদ ও আলা আলী ওসাহাবি আজমাই